আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আলআ বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই পর্বে আমরা বিগত পর্বের সূত্র ধরে রসুল সাল আলহি সাল্লামের সুন্না অনুসরণের রূপরেখা আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লা আলহিম যা করেছেন যা বলেছেন এর ভিতরে কোনো ধরনের কম বেশি করা যাবে না বেশি করলে তার কি পরিণাম আমরা দেখলাম এরপরে কম করলে তার কি পরিণাম আমরা দেখলাম আল্লাহ রসুল তিনজন সাহাবিকে উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করেছেন শুধু ওই তিনজনকেই নয় বরং কিয়ামত পর্যন্ত যারাই এই ধরনের রসুল সাল্লামের ক্ষেত্রে কম বেশি করবে তারা এভাবেই কেয়ামত পর্যন্ত বহিষ্কৃত হবে এবং এটা রসুল সাল্লামের অনুসরণ ত্যাগ করে কোন আমল করা এটাকে আল্লাহ রসুল সাইহাল্লাম বলছেন সরল ওমর এবং আল্লাহ রসুল সাইসাল্লাম এই খুদ্াটা প্রত্যেক বক্তবের। শুরুতে তিনি দিতেন তার মানে এটার যে কত ভয়াবহতা এখান থেকে বোঝা যায় এই জন্য আল্লাহর রসুল সাল আলহি আসালাম ওম্মদকে খুব ভালোভাবে সতর্ক করেছেন তিনি যেমন বলছেন যে আমরা নির্দেশ দেই নাই অনুমোদন দেই নাই এমন আমল যে করবে সে পরিত্য আবার উনি বলছেন এই যা কুলত কৌলান ফলাতজিদের না আলে আমি যা বলে দিয়েছি এর উপরে খবরদার কোনো বৃদ্ধি করবে না বাড়াবে না এই যে আল্লাহ রসুল সালু সাল্লামের রুল আল্লাহ রসুল সাল্লামের বিধান বাড়ানো যাবে না এই তিনজন সাহাবি বাড়িয়ে ফেলার কারণে তাদেরকে আল্লাহ রসুল সাল সাল্লাম উম্ম থেকে বহিষ্কার করেছেন অথচ আল্লাহ রসুল স্লু আসলাম জিনাকারিকে কখনো উম্মর থেকে বহিষ্কারের ঘোষণা দেননি সুদখোরকে উম্ম থেকে বহিষ্কারের ঘোষণা দেননি ঘুষখোরকে উম্ম থেকে বহিষ্কারের ঘোষণা দেননি এমনি হত্যাকারীকেও থেকে বহিষ্কার ঘোষণা দেননি অথচ যারা বেদাতকারী আল্লাহ রসুলের সুন্নত ওভারটেককারী তাদেরকে আল্লাহ রসুল থেকে বহিষ্কার ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বিভিন্ন পর্যায়ে শিক্ষাও দিয়েছেন এক ব্যক্তি আল্লাহ রসুল সালুসাল্লামের কাছে আসলো ওজু শিখতে তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার নিয়ম শিখিয়ে দিলেন তারপরে আল্লাহ রসুল সাইসাল্লাম বললেন এটা নাসাই এবং ইবন মাজার হাদিস আল্লাহ রসুল সাইসলাম তাকে অজুর নিয়ম শিক্ষা দেওয়ার পর বললেন কি আলা আল্লাহ ফকা ওয়াদামা আল্লাহ রসুল সাইসলাম বললেন যে ব্যক্তি এই তিনবারের বেশি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে সে অন্যায়কারী সে বিরুদ্ধাচরণকারী এবং সে জুলঙ্কারী তাহলে অত্যন্ত ভয়াবহ বিষয় আল্লাহ রসুল সাল্লাম সংখ্যা বলে তারপরে জিয়াদা মানে বেশি করাকে কিভাবে অন্যায় বলে তিনি আখ্যা দিলেন স্পষ্ট ভাষায় তার মানে ফালা ফলাতজিদান্না আলেহী আল্লাহ রসুল যে বলেছিলেন যে আমি যখন কোনো কথা বলবো এর ওপরে কোনো বৃদ্ধি করতে পাবে না এই যে বৃদ্ধির আল্লাহ রসুল সালসাল্লাম ক্ষতি উল্লেখ করে দিলেন এখানে এই কারণেই আল্লাহ রসুল সাল আলহাম যখন কোনো ব্যক্তিকে তার আদর্শ বহির্ভূত আমল করতে দেখেছেন তখন তিনি প্রতিবাদ করেছেন সাহাবাইকে রাম এই আদর্শ শিখে নিয়ে এসেছিলেন রসুল্ল সাল সাল্লামের কাছ থেকে যেমনভাবে আমরা অনুসরণের ক্ষেত্রে একটা জিনিস শিখেছি যে অতি সত্তর তৎক্ষণাৎ রসুল সাল্লাহ সাল্লামের আইন বাস্তবায়ন করতে হবে আদেশ বাস্তবায়ন করতে হবে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে ঠিক এমনিভাবে প্রত্যেকটা আমল বদতের ক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে কিভাবে কীভাবে রসুল্লাম আমলটি করতেন যাতে করে কম এবং বেশি না হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসের ভিতরে এসেছে তোমরা অথবা লাত্রা সুখ তোমরা খবরদার বাহন প্রস্তুত করবে না সফর করবে না তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়ার জন্য মানে সব অর্জনের জন্য আবাদত করার জন্য নেকি অর্জনের জন্য পৃথিবীর তিনটি মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না যদি কেউ যায় তাহলে এটা অবশ্যই জিয়াদা তৃতীয় করলে যেমন অজুর ক্ষেত্রে আল্লাহ রসুল বললেন এরকম এখানেও তিনটি সংখ্যা বলে দিয়েছেন অতএব চতুর্থ কোন জায়গায় কেউ যদি যায় সালাদ পড়ার জন্য মোনাজাত করার জন্য আখেরি মোনাজাত ধরার জন্য তাহলে অবশ্যই আল্লাহর রসুল সাল্লি আসাল্লামের তরিকা থেকে বিচ্যুত হবে এবং সে হত থেকে বহির্ভূত হওয়ার আশঙ্কার মধ্যে পড়বে এমনিভাবে দেখা যাচ্ছে যে সাহাবাই কেরাম আল্লা রসুলসাল্লামের আদর্শ জানার পর তারাও কড়াকড়িভাবে বিষয়টা লক্ষ্য রাখতেন সহিব ওখর এবং মুসলিমের একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করছি মহাবিয়া এবং ইবন আব্বাসের মাঝে একটা ঘটনা ঘটেছিল মহাবিয়া রজিউল্লাহ তখন খালিফাতুল মুসলিমিন আমিরুল মামিন তিনি হজ করতেছেন এবং হজ করার সময় তিনি চার কর্নারকে স্পর্শ করতেছেন এমনি তো নিয়ম হলো দুই কর্নারকে স্পর্শ করা যেই কর্নারে কালো পাথর রাখা আছে সেটাকে চুমু দেওয়া যায় স্পর্শ করা যায় ইশারা দেওয়া যায় রুকনে এমানিকে শুধু স্পর্শ করা যায় তো স্পর্শ বিষয়টা তাহলে এই দুই কর্নারেই সীমাবদ্ধ মহাবিয়া রজি আল্লাহন তো অফ করতেছেন তখন চারটা কর্নারকেই স্পর্শ করতেছেন ইভিন আব্বাস রজি আল্লাহন মহাবিয়ার রজিউল্লাহনকে আটকে দিলেন এবং তাকে চার্জ করলেন লিমা লিমাতিমাই রুকনাইনি ওয়ালাম আরা রসুল আল্লাহ হমা হে মা আপনি কেন এই দুইটা রুকুন কেন আপনি এই দুই কর্নার স্পর্শ করতেছেন অথচ আমি আল্লাহ রসুলকে দেখি নাই এই দুই কর্নার স্পর্শ করতে এবং আব্বাস কি লক্ষ্য করলেন জিয়াদা লক্ষ্য করলেন অতিরিক্ত রসুলের আদর্শের উপরে অতিরিক্ত লক্ষ্য করলেন তাই তো আমিরুল মামিনকেও তিনি ছাড় দিচ্ছেন না চার্জ করলেন কেন আপনি এই দুই করোনার স্পর্শ করতেছেন আমিরুল মামিন তো বললেন যেমনভাবে আমরা অনেক বর্তমান যুগের যারা বেদাত চর্চায় অভ্যস্ত তারা বলে থাকে এই জাতীয় কথা একটা তিনি বলেছেন এটি হল মস্তিষ্ক প্রসূত কথা তিনি বললেন বেঈতে সৈন মাহাজুরা হেবন আব্বাস এটা আল্লাহর ঘর পবিত্র ঘর আমি মনে করি এই পবিত্র ঘরের কোনো জায়গায় পরিত্যাগযোগ্য নয় সব জায়গায় স্পর্শযোগ্য। তখন ইমন আব্বাস রাজি আল্লাহন শুধু আয়াত শুনালেন। ইমন আব্বাস রজি আল্লাহন আয়াত পড়লেন বললেন লকত খানসুল্লাহ হাসানা হে মহাবি আপনি যদি বলেন এই কথা তাহলে আমরা এই আয়াত কিভাবে আমল করব যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য রসুলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে তা আমরা উত্তম আদর্শের ভিতরে পেলাম দুই কর্নার তা আপনি যে আরো দুই কর্নার বাড়িয়ে দিলেন এতে কি রসুলের চেয়ে উত্তম আদর্শ আমাদেরকে উপহার দিতে আপনি আব্বাস বুঝে ফেললেন সাথে সাথে তবা করে বললেন সদাক্তাবনা আব্বাস তুমি যে আমাকে আজকে বাধা দিয়েছো প্রতিবাদ করেছো এটা খুব ভালো কাজ করেছো সত্যই তুমি দায়িত্ব পালন করেছো এই বলে তিনি খান্ত হয়ে গেলেন এভাবে যদি আল্লাহর রসুলের শরীয়তে বাড়াইতে থাকে মানুষ তো রসুলের ছেড়ে যাওয়ার শরীয়ত চিনবে কী করে কি পরিমাণে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম দিন রেখে গেছেন এটার তো কেউ হিসাব নিকাশি করতে পারবে না এমনিভাবে দেখা যায় যে আল্লাহর রসুল সাল্লাহ আলহামের অন্যান্য সাহাবি যেমন এমন অমার রাজি আল্লাহ আনহর থেকে এই জাতীয় আমরা একটা নমুনা পাই সম্মানিত শ্রোত দর্শক মণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে আমরা আপনাদের সামনে এই জাতীয় আরও কিছু দৃষ্টান্ত পরিবেশন করব আসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত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 जानून, महान आल्ला मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभवेतन जीवन जापन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 সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত শ্রোত দর্শক মণ্ডলী আমরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সন্না বা তার তরিকা বুজার জন্য এবং এই ব্যাপারে দ্বিধা সংকোচমুক্তভাবে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সূক্ষ্ম আদর্শ তার সূক্ষ পন্থা এবং পদ্ধতি জানার জন্য রসুল সাল আলহিউসাল্লাম থেকে কিছু হাদিস এবং পরবর্তীতে তার সাহাবাইক এরাম থেকে কিছু হাদিস বা আসার আপনাদের কাছে তুলে ধরছিলাম এ পর্যায়ে ইবনে অমর রু আল্লাহর থেকে একটি হাদিস আপনাদের কাছে তুলে ধরছি যা তিরিমেজি শরীফের মধ্যে আছে। ইবনে অমর রদ্লাহন এক ব্যক্তিকে বলতে শুনলেন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ ও সালাম আলা রসুলিল্লাহ আমরা জানি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা যায় অথবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এ পর্যন্ত বলা যায় কিন্তু রসুলের প্রতি সালামের কোন নিয়ম আল্লাহ রসুল দেওয়ার মধ্যে শিখাননি অথচ সেই ব্যক্তি ইবন অমর রদি আল্লাহনের সামনে হাসি দিয়ে সালাম সহযোগ করে ফেলেছেন ইবন অমর রদি আল্লাহ আনহ সাথে সাথে ওই ব্যক্তির দোয়ার প্রতিবাদ করে দিয়েছেন বললেন লেইচা হা কাজা আল্লাহ এই দোয়া আল্লাহ রসুলের দোয়া নয় এই দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেননি তিনি এই বলে তার দোয়াটাকে প্রত্যাখ্যান করলেন এখানে কি হয়েছে এখানে বেশি করে দেওয়া হয়েছে অতএব যেখানে বেশি করা হবে সেটাও প্রত্যাখ্যাত হবে এবং আল্লাহর রসুল সাল্লি সাল্লামের উম্মত থেকে বহিষ্কারের আশঙ্কা মধ্যে পড়ে যাবে এমনিভাবে দেখা যাচ্ছে যে যদি কমিয়ে ফেলা হয় এটাও কিন্তু দর্শনীয় আমরা দোয়া এবং জিকির আজগারের ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে নিয়ম জানি সেটা হলো কি একই দোয়া করতে হবে এক একই জিকির আজগার করতে হবে ইবনু মসুদ রদি আল্লাহানহ এবং আবু মুসাশ আলি রদি আল্লাহন আল্লাহ রসুদামের মসজিদে নবিতে কিছু লোককে জিকির আজকার করতে দেখছেন ফজরের সালাতের আগে আবু মুসাশ আলি রাজি আল্লাহ দেখে হতভম্ব হয়ে ইবনু মসুদ রজিউল্লা বাসায় চলে গেছেন তারা সমস্যারে একসাথে দলবদ্ধভাবে জিকির করতেছে এটা একটা জিয়াদা আবু মুসাদ রজি আল্লাহন আতঙ্কিত হয়ে ইবনু মসুদের কাছে গেলেন ইবনু মসুদ রজি আল্লাহন সহ মসজিদে এসে দেখতেছেন মুসল্লিরা কয়েক দলে বিভক্ত হয়েছে তোমরা একশো বার তাকবির পড়ো তখন সবাই একশো বার তাকবির পড়তেছে আবার বলতেছে তোমরা একশো বার লাই পড় একশো বার লাই পড়তেছে সবাই তখন এটা দেখে মসুদ রাজিওয়ালা বলছেন মাহাজ আল্লাহ দিতে কি জিনিস তোমরা করতেছ এ তো আজগুবি জিনিস তারা বললেন যে আমরা তো পাথর দিয়ে দিয়ে আমরা জিকির গণনা করে করে পড়তেছি। বলছে যে তোমরা এভাবে তকবীর তাসবিহ গণনা করতেছো এগুলো তো তোমাদের গণনার দরকার নাই তাকবীর তসবিহ তো তোমাদের আল্লাহর কাছে করলে গ্রহণযোগ্য হয়ে যাবে তোমরা যেই সিস্টেমে করতেছো এই সিস্টেম তো ঠিক না তোমরা বরং গুনাহ গণনা করো এর চেয়ে ভালো তোমাদের নেকি একটা নষ্ট হবে না যত নেকি তোমরা করতেছো তোমরা গুনাহ গণনা করো এই নেকির কাজ গণনা করার দরকার না আল্লাহ রসুল সাল্লা সালামের যুগে আমরা এইভাবে গণনা করি নাই যে ক্ষেত্রে আল্লাহ রসুল গণনা দিয়েছেন সেই ক্ষেত্রে গণনা করা হবে সালাতের পরে তেত্রিশ তেত্রিশ তেত্রিশ এর যে আমল এটা হইতে পারে কিন্তু এই ক্ষেত্রে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেন নাই গণনা করে তারপরে উনি বললেন যে তোমরা কি সাহাবাহী কেরামের চেয়ে বেশি হেদায়ত প্রাপ্ত নাকি তোমরা গুমরাহির দরজা খুলতেছো এভাবে আল্লাহ রসুলের কাপড়গুলো ওই অবস্থায় রয়ে গেছে তার পাত্রগুলো ওই অবস্থায় রয়ে গেছে তোমরা তার দিনকে টুকরো টুকরো করতে শুরু করেছো ভাঙতে শুরু করেছো এভাবে তিনি ধমকালেন এরপর আরেকটা আপনাদের কাছে হাদিস আমি তুলে ধরব যদি কম করে ফেলে কেউ তাহলে তার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল সালাম কী বলেছেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাইসালামের সামনে সালাত পড়তেছিল কিন্তু রসুল সালুসলাম যেভাবে সালাত পড়েছেন রুগু সেজ দাও সে করতেছে না আল্লাহ রসুল সাল সালাম বললেন যে তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো এভাবে তিনবার একই লোককে আল্লাহ রসুল সালাম পড়েছিলেন নামাজ হয় না আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল এক ব্যক্তিকে দেখছেন যে সে সলাপ তার রুকু পূর্ণ করছে না আল্লাহ রসুল তাকে লক্ষ্য করে বললেন এই লোক যে নামাজ পড়তেছে এই নামাজের অবস্থায় এই নামাজ নিয়ে যদি সে মৃত্যুবরণ করে তো মোহাম্মদের ধর্মের মিল্লাতের উপরে তার মৃত্যু হবে না সম্মানিত শ্রোতা দর্শক দেখেন আল্লাহ রসুল সাল্লাম যেই নিয়মে সলাপ পড়েছেন এই নিয়ম থেকে সে কমিয়ে ফেলেছে পূর্ণ করতেছেনা না রুকুকে পূর্ণ করতেছে না সাজদাকে এখান থেকে আমরা আর জিনিস জানতে পারতেছি যে রসুল সালাম কেন উম্মর থেকে বহিষ্কার করলেন যে রসুল সাইহালামের বিরোধিতা করার তো ক্ষেত্রই হলো আমল আবাদত কারণ আল্লাহ রসুল আমল আবাদত নিয়েই তো দুনিয়াতে এসেছিলেন এবং এটাই শিখাইতে এসেছিলেন তাই দেখা যাচ্ছে রসুল সাইহালামের সাহাবি হোজাই ফরতলাহন উনি এক ব্যক্তিকে সালাদ পড়তে দেখছেন এটা আছে একভাবে একভাবে এবং মধ্যে সহি তিনি দেখতেছেন আল্লা রসুম যেভাবে তার সালাতের নিয়মের ভিতরে সংকোচন করে সালাত পড়াতে তার ধর্ম থেকে দিন থেকে বহিষ্কার করেছেন সাহাবিও ওটা শিখে তার যুগে যখন দেখতেছে এক ব্যক্তি রুকু সে ঠিক মতো করতেছে না তখন ওই ব্যক্তিকে তিনি বলেন্লাম এই ব্যক্তি যে নামাজ পড়তেছে এই নামাজ নিয়ে যদি সে মৃত্যুবরণ করে ধর্মের উপরে তার মৃত্যু হবে না এগুলোই হলো আসল হাদিস দ্বারা যে বিধান আমরা জানতে পারতেছি এটাই আসল এমনকি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কোনো কথার ভিতরে পরিবর্তন করা যাবে না বারাইবনা আজেব রদি আল্লাহন থেকে একটি হাদিস বর্ণিত সুহি বুখারি এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ রসুল সালাম তাকে রাত্রিবেলায় ঘুমানোর নিয়ম এবং দোয়া শেখাচ্ছিলেন সেই দোয়ার শেষের দিকে আছে আসে আমন্তি আনজালতা ও নবী কেল্লা আসাল আল্লাহ রসুল এই দোয়ার শেষে শিখিয়েছিলেন হে আল্লাহ আমি তোমার সেই কিতাবের উপরে ইমান আনলাম যেই কিতাব তুমি নাজিল করেছো এবং তোমার নবীর ওপরে এই মান আনলাম যেই নবীকে তুমি প্রেরণ করেছো বারাইব না আজেব রাজি আল্লাহন দোয়াটা শিখে নেওয়ার পর আল্লাহ রসুলকে শোনাচ্ছেন কারণ আল্লাহ রসুল যেই শব্দে দোয়া শিখিয়েছেন সেই শব্দে যদি দোয়াটা না হয় তাহলে এই দোয়া তো এই ফল দিবে না এই দোয়া তো আল্লাহ রসুলের সুন্না মাফিক দোয়া হবে না কাজী ওর মাধ্যমে উপকারটাও পাওয়া যাবে না উপকারটা ছিল যে এই দোয়া পড়লে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করে তাহলে নির্ঘাত তার মৃত্যুটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিনের উপরে হবে ধর্মের উপরে হবে তো এই দোয়াটা আজেফ রাজি আল্লাহন আল্লাহ রসুলের কাছে শোনাইতে যে নবীর জায়গায় রসুল বলে ফেলেছেন তাতে আল্লাহ রসুল সালাহাম বললেন লাকেল্লা যে আসল তোমার এই দোয়াই হয় নাই বরং তোমার এই দোয়াতে নবী একেল্লা যে আসল বলতে হবে হ্যাঁ আল্লাহ তোমার সেই নবীর ওপরে আমি মানে এনেছি যে নবীকে তুমি প্রেরণ করেছো তা নবীর জায়গায় যদি রসুল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মেনে না নেন। তাহলে কিভাবে আমরা আমাদের ধর্মীয় জীবনের ক্ষেত্রে এত বেদাতের পাহাড় রচনা করে ফেলতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কেয়ামতের দিন তিনি হাউজে কাউসরে দাঁড়িয়ে তার উম্মতকে পানি পান করাবেন এমন সময় তার উম্মতের কিছু লোক আল্লাহ রসুল সাল সালামের সামনে উপস্থাপিত হবে আল্লাহ রসুলের হাউজে কাউসারের কাছে আসার চেষ্টা করবে ফিরিস্তারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে আল্লাহ রসুল ডাক দিবেন বলবেন আস হাবি এরা আমার সহচর এরা আমার উম্মভুক্ত ব্যক্তি এদেরকে আসতে দাও ফিরিস্তাগণ রিপোর্ট দিবেন বলবেন ইয়া মা মোহাম্মদনাকেদাস হে মোহাম্মদ আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কি কি পরিবর্তন করেছিল তখন আল্লাহ রসুল সাইসাল্লাম বলবেন সোহকান সোহকানিমান গাইয়ারা বাহ ওই সব উহম্মত যে আমার পরে পরিবর্তন করেছে এই যে নবীর জায়গায় রসুল পরিবর্তন এবদতের কম বেশির মাধ্যমে পরিবর্তন এই লোকগুলোই যদি এই সহকান শোনার উপযোগী না হয় তাহলে আর কারা হতে পারে সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী এর বিপরীতে দেখুন আল্লাহ রসুল সালাম আরও একটি হাদিস সেই হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক ব্যক্তি এসে বলছে আমাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দিন তখন আল্লাহ রসুল তাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দিলেন তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরজ সলাৎ আদায় করবে ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের শ্যাম পালন করবে হজের কথা আল্লাহ রসুল বলেননি তখনও হজ ফরজ হয় নাই বলে তো ব্যক্তি এই চারটা আমলের তালিকা নিয়ে চলে যাচ্ছে যাওয়ার সময় আল্লাহ রসুলকে বলছে যে সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যা আমাকে বলে দিলেন এর কমও করব না বেশিও করব না বললেজি যা আকা বিল হক আল্লাহ সেই জাতের কসম করে বলতেছি যিনি আপনাকে এই সঠিক দিন দিয়ে প্রেরণ করেছেন আমি কমও করবো না এবং বেশিও করব না আল্লাহ রসুল সাল্লাহামকে এই কথা বলে সে ব্যক্তি চলে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাহী কেরামকে লক্ষ্য করে বললেন যে ব্যক্তি জান্নাতি কোন লেখ দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো হান আল্লাহ সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী দেখুন আল্লাহ রসুল সাল সাল্লামের সূক্ষ্ম অনুসরণের কারণে আল্লাহর রসুল সাল সাল্লাম কীভাবে এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন শুধু এই ব্যক্তিকেই দেওয়া নয় কেয়ামত পর্যন্ত যাদের আমলের কোয়ালিটি এরকম হবে যে কমও করবে না বেশিও করবে না যেভাবে আল্লাহ রসুল বলেছেন ওইভাবে করবে তাহলে জান্নাতের সার্টিফিকেট রয়েছে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের সার্টিফিকেট নেওয়ার তৌফিক দান করুন আমরা যেন রসুল সালুসলামের অনুসরণ এবাদত এবং আমলের ক্ষেত্রে তার সুন্না যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি কোনো কম বেশি ছাড়া পরিবর্তন এবং পরিবর্ধন ছাড়া তবেই আমরা আল্লাহর রসুলামের উম্মতভুক্ত হয়ে ওঠার সুযোগ পাব এবং আমাদের যাবতীয় আমল এবাদতগুলো পরকালে আল্লাহর তবরকতলার কাছে আমরা সুরক্ষিত পাব আল্লাহ আমাদের সকলকে। আজকে যে আলোচনা আমরা করলাম সুন্নার উপরে এবং সুন্নাকে সূক্ষ্ম এবং সঠিকভাবে জানার এবং কে সঠিকভাবে না জানলে কম বেশি করলে তার কী ভয়াবহতা এটা আমরা যেভাবে কোরআন এবং সুন্না থেকে স্পষ্ট করেছি আল্লাহ তবরকতলা আমাদেরকে এখান থেকে বুঝ গ্রহণ করার এখান থেকে শিক্ষা গ্রহণ করার এখান থেকে আমল ইবাদতের মাপকাঠি গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমরা আমাদের বাকি জীবনের যেন সুন্না মাফিক আমরা চলতে পারি এবং এই সুন্নাকে সঠিকভাবে জানার জন্য কোরআন এবং হাদিস বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন ফস্তফরুল্লাহ আলকম রিসাইল মুসলিমিন ফস্তফুরহ ইহবফুর রাহিম سبحان اللہ وبحمدک أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليک السلام علیکم ورحمۃ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 देखुन, सालेहीन, डर आंतरिक बार्ता पृथ्वी सब चेसि वृद्धि पा ुपुख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुराशी पर्त सब चीज़ बृद्धि